এবং যাদের শাস্তির কথা কুরআন এবং হাদিস উল্লেখিত আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব এবংতের দিনেই অর্থাৎ জান্নাত কিংবা জাহান ফয়সালা হওয়ার আগেই কিছু মুসলিমদেরকে সেখানে তাদের গুনাহের কারণে সুনির্দিষ্ট কিছু শাস্তি প্রদান করবেন জান্নাত কিংবা জাহান নামে তাদেরকে পাঠানোর আগেই কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি প্রদান করা শুরু হয়ে যাবে তো আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাল আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এখানে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 বিভিন্ন ধরনের শাস্তির কথা আমরা বিভিন্ন রকম হাদিসে দেখতে পাই সোহি বুখারির একটি আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু না তার সম্পদকে একটি বিষধর সাপে পরিণত করা হবে সাজাল আকরা একটি বিষধর সাপে পরিণত করা হবে এবং সেই বিষাক্ত সাপের দুইটি বিষাক্ত দাঁত থাকবে এবং কিয়ামতের দিন এই সাপ তার গলায়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 যার অর্থ হচ্ছে আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সেই সম্পদ নিয়ে কৃপণতা করছে আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন কিন্তু তারা সেই সম্পদ নিয়ে করছে তাদের এই ধারণা করা উচিত নয়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 তার ললাটে তার দেহের পার্শ্ব দেশে এবং পৃষ্ঠ দেশে পিঠে দাগ দেওয়া হবে এবং যখনই সেই পাতগুলো ঠান্ডা হয়ে আসবে পুনরায় সেগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেই ব্যক্তির সাথে এরূপ করা হবে এমন একটি দিনে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান এবং তার এই শাস্তি সমস্ত মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে এরপর তাদের কেউ যাবে জান্নাতের দিকে আর কেউ যাবে জাহান্নামের দিকে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 একটি নিকৃষ্ট এবং এই গুণাটি কি ছিল সেটা ছিল আলকিবর বা এই গুণাহের জন্যই ইবলিস অতি উচ্চ পর্যায় থেকে উচ্চ একটি মর্যাদাবান অবস্থানে এসে ছিল সেখান থেকে একেবারে নিম্ন যখন একটি পর্যায়ে এসে অধপতিত হয়ে গেল এবং আল্লাহর অভিশাপ তার উপর অথচ আমরা দেখি যে ইবলিস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 কালো পিঁপড়া গুলো একটু বড় আকৃতির হয়ে থাকে এবং এই সমস্ত সাধারণ পিঁপড়াকে বলা হয়ে থাকে নামল কিন্তু এই ক্ষুদ্র এই দিন অহংকারী ব্যক্তিরা আল্লাহ সামনে এসে উপস্থিত হবে এবং দিন আমরা জানি সমস্ত মানুষ একটি ময়দানে সমাবেত অবস্থায় থাকবে এবং মানুষ এক পর্যায়ে আতঙ্কিত অবস্থায় ছুটোছুটি করতে থাকবে হুরাহুরি করে দৌড়াদৌড়ি করতে থাকবে সেই সময় এই ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার আকৃতিতে যে সমস্ত মানুষগুলো থাকবে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 এবং আমরা দেখি যে সৃষ্ট জীব হিসাবে মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে একটি স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ স্বভাবগত ভাবেই বিনয়ী আমরা আলোচনা একমাত্র যিনি আমাদেরকে এই মর্যাদা প্রদান করেছেন যে আমরা সৃষ্ট জীব হিসেবে অন্যান্য জীবের থেকে শ্রেষ্ঠ এবং আলোচ মহাতালা যদি আমাদেরকে এই মর্যাদা প্রদান না করতেন আমাদের কিছুই নেই আমরা একেবারেই মূলহীন এবং অকেচ এবং এই কথাটি আল্লাহ কুরআনে আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন যে মানুষের উপরে এমন কিছু সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না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 এবং এই কারণে রাজাদের রাজা সে নিজেই নিজেকে এই সমস্ত উপাধি দিয়েছিল নিজেকে বড় প্রমাণ করার জন্য বাদশাহের বাদশাহ সাহান এই উপাধি নিজেকে দিয়েছিল রাসুদুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন যে সেই ব্যক্তি সবচেয়ে ক্ষুদ্র এবং অপমানিত হবে এবং আল্লাহ আলাম যে এটা আসলে সুনির্দিষ্ট ভাবে নিয়ে বলা হয়েছে কিন্তু আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে একটা সময় ছিল যখন যারা পারস্য সম্রাট ছিল তারা নিজেরা নিজেদেরকে সাহান শাহ বা রাজাদের রাজা বলে দাবি করতো এই ধরনের উপাধি দিয়ে তারা নিজেদেরকে বড় বলে মানুষের কাছে উপস্থাপন করত কি আমাদের দিন হতে পারে এই সমস্ত রাজা বাদশার অহংকারী যারা ছিল তাদেরকেই আল্লাহ অতি ক্ষুদ্র ক্ষুদ্র পিপ্রা আকারে তাদের সামনে অংশের সামনে আল্লাহ সামনে উপস্থিত করবেন এবং সবাই তাদেরকে পাত্তা পর্যন্ত দিবে না এবং পায়ের নিচে পাড়িয়ে চলে যাবে কেউ তাদেরকে খেয়াল করবে না এবং এই অপমানের কারণ হচ্ছে যে দুনিয়াতে তারা অহংকার ভরে এমন সব কথা বলতো এমন মর্যাদার দাবি করতো যেটা আলোচনা তালে কোনো একজন সৃষ্টির পক্ষে দাবি করা তার স্বভাব বিরুদ্ধ তার পক্ষে শোভনীয় নয় এবং তিন নম্বরে আমরা এমন কিছু গুনাহ নিয়ে আলোচনা করব যে এই গুনগুলোর কারণে কিয়ামতের দিন আল্লাহ সেই গুনহাগার ব্যক্তিদের দিকে তাকাবেন পর্যন্ত না তাদের সাথে কথা বলবেন না কি তাদেরকে সেই গুনা থেকে পবিত্র করবেন না কুরআনে বলছেন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 তারা আসলে আগুন নিজেদের পেটে কিছুই ঢুকায় না আর আল্লাহ না তাদের সাথে কথা না পবিত্র হবে এবং বস্তু তো রয়েছে বেদনা দায়ক আজাব এরাই হলো সেই সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে এবং ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে ক্রয় করেছে আজাব অতপর জাহান্নাম তারা কি রূপে সেটা সহ্য করবে এখানে আল্লাহ বলছেন যাদের ব্যাপারে কথা বলা হচ্ছে তারা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা আলেম ছিল যারা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রাখত আল্লাহ সুদাহ তাদেরকে দিনের জ্ঞান সত্যের জ্ঞান দিয়েছিলেন কিন্তু সমস্যা হলো যে তারা সেই সমস্ত সত্যকে জানার পরে হক জানার পরে সেগুলো মানুষের কাছ থেকে গোপন করেছে সত্য প্রকাশ করেনি এবং তাদের শাস্তি হচ্ছে কথা বলবেন না তাকাবেন না এবং পর্যন্ত করবেন না এবং আর একটি সাল্লাম বলেছেন যাদেরকে হকের জ্ঞান দেওয়া হয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবাহ তাদেরকে তাদের মুখ তাদের মুখমন্ডলকে আগুন দিয়ে ধলসে দেবেন আল্লাহ সুবাহ মানুষকে জ্ঞান দিয়েছেন হক এবং বাতিলের পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন প্রবেদ করার শিখিয়েছেন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 যে যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং ওয়াদা বা প্রতিজ্ঞাকে সামান্য মূল্যে বিক্রি করে দেয় আখিরাতে তাদের কোনো অংশ নেই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 যদি সে আল্লাহ নামে কসম খেয়ে মিথ্যা বলে তাহলে তার জন্য মজুদ রয়েছে এবং ইতোপূর্বে যে আয়াত আমরা শুনলাম সেই আয়াতের তাপসির ইবনী কাশির রাহিম তিনি বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন প্রথম হাদিস আবুজার রাজিউল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহাম বলেছেন তিন প্রকারের লোক রয়েছে যাদের সাথে আল্লাহ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 যে আমি কিন্তু তোমাকে এইরকম একটা কাজ করে সাহায্য করেছিলাম উপকার করেছিলাম যেমন কেউ বললো যে মনে আছে স্মরণ করে দেখো একটা বিষয় দিয়ে সাহায্য এর দ্বারা মূলত বুঝায় যে সে এই যে সাহায্যটা করলো বা একজন ব্যক্তিকে অনুগ্রহ করলো এটা সে মূলত আল্লাহ তাল্লাহ কে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করেনি বরং সে নিজের স্বার্থের জন্য করেছে ফলে সেই ব্যক্তিকে বারবার স্মরণ করে দিয়েছে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 কিন্তু পর সুহানাল আমরা দেখতে পাই যে আমাদের পূর্ববর্তী জমানার লোকেরা সারাদিন কঠোর পরিশ্রম করার পরও তারা তাদের যে সমস্ত ইসলামিক দায়িত্ব দাওয়া ইবাদত এগুলোকে খুবই সুন্দরভাবে সুচারুভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন এত ব্যস্ততার মধ্যেও তারা অনেকে জিহাদ করেছেন কিয়ামুল লাইল করেছেন কুরআন পরেছেন কুরআন হিপস করেছেন অন্য কেউ শিক্ষা দিয়েছেন এবং তাদের এই কাজে বাড়াকাস ছিল কারণ তাদের দিনের প্রতি সত্যিকারের একটা সংকল্প ছিল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 সময় প্রদান করবেন অবসর সময় প্রদান করবেন যে এই সময় আমরা আমাদের দিনই দায়িত্বগুলো পালন করতে পারবো মানুষকে ইসলামের দাওয়া প্রদান করতে পারবো অবশ্যই এর মধ্যে আমরা সময় আল্লাহমাতাল্লাহ কাছ থেকে লাভ করব বরকত লাভ করবো এবং হাজি সেই সংশ্লিষ্ট যেটা বলা হয়েছিল যে তৃতীয় সেই সমস্ত লোক যাদেরকে আলাহ সুমাতা কি আমাদের দিনে উপেক্ষা করবেন এবং যাদেরকে শাস্তি প্রদান করবেন সেই লোকগুলো কারা যারা ইমামের কাছ থেকে কোন একটি বিষয়ে বায়াত নিবে এখানে ইমাম বলতে বলা হচ্ছে যারা খলিফা নেতা বা শাসক তাদের কাছে বাইয়াত দিবে এবং কিছু আরব বেদুইন ছিল সময়ে পরবর্তী ছিল যারা অর্থের অর্থাৎ যদি সেই সমস্ত সাহায্য প্রদান করতো তাহলে তারা সেই সমস্ত যে কোনো একজন ব্যক্তির দিকে আনুগত্য প্রদর্শন করতো এবং তার দিকে ঝুঁকে পড়তো যারাই তাকে আর্থিক সাহায্য করত তাদের কাছে তারা আনুগত্য প্রদর্শন করত। তো এখানে তাদের কাছে মুখ্য বিষয় ছিল অর্থ টাকা পয়সা তো সেই আরবদেরকে যদি আসলাম যে পরিমাণ টাকা পয়সার উপরে তাদের দিন পরিবর্তন হতো এই জাতীয় লোকদের সাথে আলোচনা কিয়মদের দিন না কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন এবং প্রায় একই বিষয়বস্তুর উপর প্রায় একই রকম আরেকটি হাদিস রয়েছে বুখারী শরীফের আবু থেকে বর্ণিত না তাদেরকে তারা হচ্ছে শাইখ উন জানি বুড়ো ব্যক্তি কিন্তু ব্যভিচারী মালিক একজন রাজা অথচ মিথ্যাবাদী এবং তৃতীয়ত আইলুন মুস্তাকবির দরিদ্র ব্যক্তি কিন্তু সে অহংকারী তিন প্রকার ব্যক্তির মধ্যে একটি হচ্ছে যে তাদের এই সমস্ত গুণা যেগুলো তারা করলো সে গুণাগুলো করার প্রয়োজনীয়তাই ছিল না কোন তারা ছিল না কামনা বাসনা ছিল না এরপরও তারা সেই গুণাগুলো করেছে এক নম্বরে দেখুন যে বুড়া ব্যক্তি কিন্তু সে ব্যবচার করেছে বুড়ো ব্যবচারী সাইক্ষ জানি সাধারণত বুড়ো বয়সে একজন মানুষ তার যৌবন হারিয়ে ফেলে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 এই গুণাটি করা তার প্রয়োজন ছিল না এটা তার স্বাভাবিক নয় বরং তার প্রবৃত্তির বিরুদ্ধে সেই গুণাটি করেছে বিনা প্রয়োজনে সে মিথ্যা কথা বলছে তার জন্য এই ধরনের শাস্তি সংরক্ষণ করে রেখেছেন এবং তৃতীয় ব্যক্তি দরিদ্র ব্যক্তি তার কিছুই নেই বৃত্ত বৈভব কিছু নেই এর সে অহংকার করে এবং এই তিন প্রকার লোকের মধ্যে মিলটি হচ্ছে যে তাদের গুনা করার কোনো তীব্র ধারণা নেই তবুও তারা গুনা করেছে তার মানে হচ্ছে যে তাদের আসলে মূল সমস্যাটা হচ্ছে তাদের অন্তরে ইমানের যথেষ্ট ঘাটতি রয়েছে এবং এই গুণাগুলো করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এত বেশিবার তারা দীর্ঘদিন ধরেছে যার ফলে শুধুমাত্র বসে পর্যন্ত এগুলোকে করে যাচ্ছে গুনগুলো থেকে বেঁচে থাকতে পারছে না এবং রসদুল্লাহ সাল্লাম বলেন যে আরো তিন প্রকারের লোক যাদের কেলা সম্লাহী কি আমাদের ময়দানে শাস্তি প্রদান করবেন তিন প্রকারের লোক রয়েছে যাদের দিকে আলোস মহাতা কি আমি দিবসে তাকাবেন না তারা হচ্ছে অনুকরণ অনুসরণ করে পুরুষ আলী ভাবসম্পন্ন মহিলা এবং তিন নম্বর হচ্ছে আড্যায়ুস আড্যায়ুষ শব্দটির অর্থ বেশ বিস্তৃত তো আড্যায়ুষ হচ্ছে সেই ব্যক্তি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 ঈর্ষাবোধ জাগ্রত হয় না যে কেন সে কাজটা করলো আপনার স্ত্রী অশ্লীল কাজ করছে এই পরিবারের মধ্যে ঈর্ষাবোধ নেই ঘিরা নেই এই সমস্ত লোকগুলো হচ্ছে দায়ুস এই তিন প্রকারের লোকের দিকে আলাহ সুমতালা কি আমাদের দিনে কোন রকম দৃষ্টিপাত করবেন না এক নম্বরে ছিল পিতামাতার অবাদ্য সন্তান আল্লাহ বলেছেন যে পিতামাতার প্রতি সদয় হো আল্লাহর ইবাদত করো ঠিক এরপরে আলোচনা কর দ্বিতীয় আমরা বলেছিলাম। মহিলা কিন্তু তার আচার আচরণ সমস্ত কিছু ভাবসম্পন্ন এখানে পুরুষ বলতে সেই সমস্ত মহিলাকে বোঝানো হয়েছে যে সমস্ত মহিলারা যারা সব সময় ইচ্ছাকৃতভাবে পুরুষদের মতো হতে চায় পুরুষদের মতো পোশাক পরে পুরুষদের মতো চলাফেরা করে এবং বর্তমান সময়ে আমাদের সমাজে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 যারা হচ্ছে ধনী ব্যক্তি আলোচনত প্রদান করেছেন কিন্তু সেগুলো তারা অনর্থক কাজে অপচয় করেছে অপচয় করেছে এই সমস্ত লোকীদের কি অবস্থা হবে সেই সম্পর্কে এবং এই হাদিসটি রয়েছে তিরমিজি ইবনে মাজা এবং আল হাকিমে একদিন একটি লোক রাসদুল্লাহ সাল্লাহামের সাথে এসে বসেছিল এবং ঘন ঘন ঢেকুর তুলছিল রাসদুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে তোমার ঢেকুর থেকে আমাদেরকে দূরে রাখো যে ব্যক্তি দুনিয়াতে নিজের পেট বেশি ভর্তি রাখবে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 যাদেরকে দুনিয়াতে যাদের দুনিয়াতে বেশি রয়েছে কিয়ামতের দিনে তাদের সবচেয়ে কম থাকবে তারা ব্যতীত যারা ডানে হালাল রুজি উপার্জন করে অর্থাৎ যারা হালাল রুজি উপার্জন করে এবং সৎ পথে ভালো কাজে সেই সমস্ত সম্পদগুলোকে গুলোকে খরচ করে তারা ব্যতীত সুতরাং অনেকে আমরা যেটা বর্তমানে বলে থাকি যে অনেকে বলে যে টাকা পয়সা জিনিসটা আসলে খারাপ টাকা পয়সা মানুষকে খারাপ কাজে নিয়ে যায় এরকম মানুষ বলে যে টাকা জিনিসটাই খারাপ অর্থ সম্পদ থাকলেই মানুষ নষ্ট হয় অনেকেই বলে যে টাকা খারাপ কিন্তু আসলে সত্যিকার অর্থে যে এই টাকা পয়সা সম্পদ এগুলো নিজস্ব কোন খারাপ কাজে মানুষকে নিয়ে যায় না খারাপ কোন অর্থ বহন করে না বরং আল্লাহ কুরআনে এই সম্পদগুলোকে গুলোকে খায়ের বলেছেন খায়ের ভালো জিনিস যেমন রাসুল্লাহাম ও হাদিসে এই সম্পদগুলো টাকা পয়সা অর্থ বলেছেন খায়ের খায়ের মানে হচ্ছে ভালো বা কল্যাণকর কিছু এবং আল্লাহ একই সাথে খায়ের এবং জিনা বলেছেন জিনা অর্থ হচ্ছে জীবনের শোভা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 কারণ টাকা পয়সা আটকে রাখলে সেটা মূলত এক প্রকার অপচয়ের মতোই কারণ অর্থ সম্পদের ব্যবহার হচ্ছে এর ব্যবহার করা অর্থাৎ খরচ করার মধ্যে পবিত্রতা এবং আমরা যদি দেখি দেখবেন যারা ধনী ছিলেন সম্পদশালী বিত্তবান সাহাবি ছিলেন উসমান বিন আফান রাজিউল তালাহ ছিলেন সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম এবং আব্দুর রহমান বিন আউ রাজিউল তালাহু তিনি ছিলেন মুসলিমদের মধ্যে সবচেয়ে বিত্তশালী তো উসমান বিন আফান মতো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 বৃত্তশালী ধনী ছিলেন যেমন দাউদ আলাহিসাম এবং সুলাইমান বা খাতকদের সম্পর্কে আল গাদির হচ্ছে সেই ব্যক্তি যে বিশ্বাসঘাতকতা করে আসল্লা সালাইসালামে কি হারিসে বলেছেন সহিমুসলিম রয়েছে কিয়ামতের দিন যখন সৃষ্টির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 আরেকটি হাদিসে এসেছে রাসুল্লাহাম বলেন যে বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তির পিছন দিক থেকে তার দেহের দিক থেকে ঝান্ডাটি উঠবে এবং আবু সাঈদ আল খুদ্রি রাজিদ থেকে বর্ণিত রাসুল্লাহাম বলেন কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারী লোকের সাথে একটি করে পতাকা বা ঝান্ডা থাকবে এবং ঝান্ডার অনুপাত হবে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 তো সাথে সাথে রাসুল্লাহ সাল্লা দাঁড়িয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং এরপরে ক্ষুদা দেওয়া শুরু করলেন রাসুল হাসান বললেন যে তার ব্যাপারে আমি আর কি বলবো যাকে আমি উসুল করার জন্য কাজে পাঠালাম আর সে নিজে সেই কাজ করে এসে বলছে আপনার জন্য আর এগুলো আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে রাসুল্লাহ হাসান বললেন যে সে কেন নিজের ঘরে অবস্থান করে দেখল না সে এই ধরনের কোন উপহার পেত কিনা সে কেন নিজের ঘরে অবস্থান করে দেখলো না সে এই ধরনের কোন উপহার পেত কিনা যদি না সে উসুলের কাজে না যেত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 তার হাতের শুভ্র অংশটি দেখতে পেলাম এবং রাষ্ট্রাম দুইবার বললেন আদেশ পালন করেছি দেখতে পাই যে কি কারণে মূলত সেখানকার লোকেরা উপহার দিয়েছিল উপকন দিয়েছিল এবং সে আসার পর বলছে যে এটা আমার জন্য এবং এটা হচ্ছে আপনার জন্য উপহার কিন্তু কেন তাদেরকে সেই উপহার দেওয়া হয়েছিল সে একটি দায়িত্ব পালন করতে গিয়েছিল জাকাত আদায় করার কাজে তো তাকে কেন উপহার দেওয়া হলো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 রাসুদুল্লা সাহায্যাম আরেকটা হিসেবে বলেন এই দ্বিমুখী মনোভাব সম্পন্ন লোকদের জিহ্বাকে আল্লাহ আগুনের একটা জিব্বায় পরিণত করে দেবেন কারণ দ্বিমুখী লোকদের সবচেয়ে ঘৃণ্য অঙ্গ হচ্ছে তার এই জিব্বা কারণ সেটা সবসময় আচরণ আরেকদিকে আরেক রকম আচরণ করে সুবিধা অনুযায়ী তার এই সে ব্যবহার করে প্রতিনিয়ত পরিবর্তন করে এবং সুবাহ আমরা দেখি যে আসলে ইসলাম যখন একটা জীবন ব্যবস্থা সে আলসুমাহাত আমাদেরকে পাঠিয়ে দিলেন মনোনীত করলেন পরিপূর্ণ করে দিলেন এই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 সেই কাজের জন্য আপনি দায়িত্বশীল দায়বদ্ধ আর কি আমাদের দিনে আমরা যখন আল্লাহ মোহাম্মার কাছে আমাদের অভাব আবেদন তুলে ধরবো বিভিন্ন প্রয়োজনের জন্য সাহায্য চাইব ওই ব্যক্তিও যখন আল্লাহ তাল্লাহ সাহায্য চাইবে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 তারা মানুষের কাছে মানুষ সহজেই তাদের কাছে পৌঁছাতে পারতেন কোন বাধা প্রতিবন্ধকতা তারা নিজেদের মধ্যে স্থাপন করে মানুষদের থেকে দূরে সরিয়ে রাখেনি। যেমন একবার মিশর থেকে একজন লোক ওই এলাকার যিনি গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাহু এবং তার ছেলের সাথে একটি ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে অভিযোগ নিয়ে মদিনায় খিফা ওমর ইবনুল খাতাব রাদিউল তালাহন কাছে আসলো তো ওমর রদিহ্ন জানি যে তিনি কোন বড় রাজপ্রাসাদ বা দুর্গ বিলাসবহুল বাড়ি এগুলোর মধ্যে থাকতেনা তিনি বাস করতেন সাদা সিদা একটি কুটিরে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 রাজা ছিল যাদের কেউ কেউ ছিল বড় রাজা ছোট রাজা এই ধরনের ভাগ করা ছিল তো এরকম একজন তো সেই রাজাটি মদিনায় এসে জিজ্ঞাসা করলো তোমাদের খলিফা কোথায় লোকেরা যে হয়তো তিনি তার বাড়িতে অথবা মসজিদে আছেন তো এরপর সেই পারস্যের রাজা তার বাড়িতে গেল উমর রাজিউলের বাড়িতে গেল কিন্তু সেখানে গিয়ে খলিফাকে দেখতে পারলো না নেই এরপরে সে মসজিদে গেল দেখলো সেখানে নেই তখন একজন মুসলিম তাকে দেখিয়ে দিল এবং বললো দেখছ গাছের নিচে একজন লোক শুয়ে ঘুমাচ্ছে তিনি খাতাবের কাছে গেল এবং আশ্চর্য হয়ে বলল তুমি আসলেই ন্যায় বিচার করা এবং এই কারণেই তুমি এত শান্তিতে এত নিরাপদে এইভাবে ঘুমাতে পারছো একজন রাজা হয়ে মানুষের প্রতিনিধি হয়ে খলিফা হয়ে সমস্ত মানুষের নেতা হওয়ার পর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 এই সমস্ত ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন এবং এই বিষয়গুলো ওনারা নিজেদের অন্তরে লালন করতেন একদিনের ঘটনা ক্ষেত্রে দাঁড়িয়ে খুদ্ দিচ্ছিলেন তিনি বলছিলেন যে সুনো এবং মানো শুনো এবং মানো সালমান আল ফারিসি রাজি উত্তাল হঠাৎ সেই মসজিদ থেকে দাঁড়িয়ে উঠলেন এবং বললেন যে আমরা কিছুই শুনবো না এবং কিছুই মানবো না সালমান আল ফারিসি রাজিউলানহ ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ নীতিমান একজন সাহাবি তো ওমর রাজিউলান্না করলেন লিমা কেন সালমান রাজিউল বললেন যে কারণ আপনি আমাদের সবাইকে একটু এক খন্ড কাপড় দিয়েছেন কিন্তু নিজে দুই খন্ড নিয়েছেন তো এই কাপড়গুলো আমির উলিন ওমর রাজিউ তালাহ সবাইকে এক টুকরো করে দিয়েছিলেন প্রত্যেক মানুষ এক টুকরো করে পেয়েছে কিন্তু ওমর রাজিউলান খুদ্িতে মেম্বরে দাঁড়ালেন তখন সালমান আল ফারিসি অবাক হয়ে খেয়াল করলেন আরে খলিফা নিজেই তো দুই টুকরো কাপড় নিয়েছেন তো ওমর রাজিদুল্ল তিনি নিজেও এই বিষয়টি বুঝতে পারলেন এবং নিজে তিনি এই কারণে কিছু বললেন না তিনি তার পুত্র আবদুল্লাহ এমনি ওমর বললেন যে হে আবদুল্লা তুমি বলো আবদুল্লাহ রাজিদুল্লাহ দাঁড়ালেন এবং বললেন আমার পিতা আসলে অনেক দীর্ঘদেহী চওড়া এবং সুস্বাস্থ্যবান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 প্রভাবিত হয় এবং আপনি কাউকে বলবেন স্বপ্নে দেখেছি হচ্ছে দেখলাম যে একটা সাপ কামড়াচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেখেছি তখন সত্যিকার অর্থে ওই ব্যক্তি নিজের উপর একটা তীব্র মানসিক চাপ অনুভব করে আপনি তাকে ভয় দেখানোর জন্য বা যে কোনো কারণেই হোক বানিয়ে বানিয়ে স্বপ্নটি বললে তাকে একটা মানসিক চাপে মর্মবেদনায় ফেলে দিলেন আর এরকম কিছু লোকও আছে যারা নিজেদেরকে মানুষের কাছে উচ্চ মর্যাদাশীল একেবারে আল্লাহলিয়া এসে ব্যবস্থাপন করার জন্য বানিয়ে বানিয়ে অনেক কথা বলে যে আমি তো মোহাম্মদ সাল্লা স্বপ্নে দেখলাম সাধারণত নিজের মর্যাদা বৃদ্ধির জন্য মানুষ এই সমস্ত স্বপ্ন নিয়ে বানিয়ে বানিয়ে কথা বলে এবং এটা গুণা কারণ আপনি স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলছেন আর অধিকাংশ মানুষ এই সমস্ত স্বপ্নগুলো তাদের মনের প্রভাব ফেলে মানুষ এগুলোকে বিশ্বাস করতে চায় এবং এরপর আসছে বারো নম্বর সেই সমস্ত লোকের শাস্তি কিয়ামতের দিনে যারা গুপ্তচর বৃত্তি করে এবং আরি পাতে কান পাতা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 এটি হচ্ছে ওই ব্যক্তি এবং আল্লাহ সুহামতাল একটা বিষয় কারণ সেই কাজটিকে জনসম্মুখে করছে না এবং আল্লাহ সাল এই ব্যক্তির ব্যাপারে কি ফয়সালা হবে সেটা ঠিক করে দিবেন কি দিনে আবার বিপরীত কেউ যদি প্রকাশ্যে এই গুনা করে অর্থাৎ মানুষের মধ্যে গুণাকে ছড়িয়ে দিচ্ছে বা নিজের গুনাটাকে মানুষের কাছে প্রকাশ করছে জাহির করছে তাহলে এর জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে কি খলিফা ওমর রাজিউল্লাহ ওসমান রাজিউল্লানহ কিংবা আউুবাকুর রাজিউল্লান সময় কিছু লোক ছিল আমরা দেখতে পাই যারা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 তবা করার সুযোগ প্রদান করবেন এবং তা যদি হেদায়ত নাও পায় তবা না করতে পারে এবং যাকে খুশি শাস্তি প্রদান করতে পারেন এতক্ষণ আমরা আলোচনা করলাম যে মুসলিম বা ইমানদার বিশ্বাসী হওয়ার পরও যারা বিভিন্ন গুণা করেছে গুনাগার ব্যক্তি তাদের কি অবস্থা হবে কে দিন সেই সম্পর্কে সাহু আল সইদিন মোহাম্মহীসলম তসলিমন গসীরা